রমাদানিরিজেনা আলোচনা আলোচনায় আজকের পর্বে আমরা জানব আল্লাহ রাহমান এবং রাহিম নামের সম্পর্কে সুধারণা পোষণ করা এবং আল্লাহ রহমত হতে কখনো নিরাপান তিনি আর রহমান তিনি আর রাহিম তিনি পরম করুণাময় তিনি অসীম দয়ালু শুধুমাত্র এই নামের অর্থ জানার মাধ্যমেই আল্লাহ সুবাহতাল্লাহ রহমতের ব্যাপকতা তার পরম করুণা এবং অসীম দয়া সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করা কঠিন হয়ে যায় অর্থ জানার পাশাপাশি আল্লাহ কুরআনে যে বিভিন্ন পরিস্থিতি প্রেক্ষাপটে তার রহমান এবং রাহিম নামকে ব্যবহার করেছেন কিংবা তার রহমতের কথা বর্ণনা করেছেন সেগুলো বোঝাও জরুরি আশা করা যায় এর মাধ্যমে আমরা আল্লাহ একটি ধারণা লাভ করতে পারবাহ তিনি সত্যাগতভাবে আর রহমান এবং তার কাজের মাধ্যমে তিনি আর রাহিম তিনি অবিরাম তার সৃষ্টির প্রতি করুণা এবং দয়ার প্রদর্শন করে যাচ্ছেন রহমত এত ব্যাপক এবং এত বিশাল যে রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া আশা হারিয়ে ফেলা এটি একটি গুনা এবং শুধু গুনা নয় এটি বড় গুণাহ বা কবিরা গুনার অন্তর্ভুক্ত সুতরাং কেউ যদি আল্লাহ রহমত থেকে যায় এটি গুণাহ এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ আল্লাহ রহমতের ব্যাপকতা কত বেশি এই প্রসঙ্গে সুরা ইউসুফের সেই বিখ্যাত ঘটনা আমরা দেখি ইয়াকুব আল্লাহিস্লামের ঘটনা ইয়াকুব আলাহিস্লাম বহু বছর আগে তার বালক পুত্র ইউসুফকে হারিয়ে ফেলেছিলেন সেই ঘটনার পরে অনেক বছর পরে যখন সেই দুর্ভিক্ষ দেখা দিল তখন ইয়াকুব আলাহাই অন্যান্য সন্তানরা তারা মিশরে যাচ্ছিল এবং সেখান থেকে খাদ্য এগুলো নিয়ে আবার তারা ফেরত আসছিল তখন ইয়াকুব আল্লাহ ইসলাম তার সন্তানদেরকে বলছেন হে আমার পুত্র সন্তানরা তোমরা যাও তোমরা ইউসুফকে অনুসন্ধান করো এবং তার ভাইকে অনুসন্ধান করো আল্লাহ রহমত থেকে তোমরা কখনো নিরাশ হও না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 এবং তিনি বলছেন তা ইয়াসু মির আল্লাহ রহমত থেকে তোমরা কখনো নিরাশ হো না ইয়া ইয়াসু মির ই ইল্লাল কাফির কাফিরুন। নিশ্চয় কাফির সম্প্রদায় ব্যতীত কেউই আল্লা রহমত থেকে নিরাশ হয় না রাসুল্লা সাল্লাম তিনি বলেছেন লা লাহুকুম ইুয়া ইহুসিনা বি আজ্জা তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা না রেখে মৃত্যুবরণ না করে আমি তার প্রতি সেই রূপ আচরণ করে থাকি প্রতি সুধারণা পোষণ করা আশা রাখা এবং রহমত থেকে নিরাশ না হয়ে যাওয়া এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআনের অন্যত্র দেখতে পাই যখন ইব্রাহিম আলাহি তিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন তখনও পর্যন্ত তিনি ছিলেন নিঃসন্তান অবস্থায় এই অবস্থায় আল্লাহ ফেরেস্তা এসে ইব্রাহিমকে সুসংবাদ দিলেন জানালেন যে তাকে আল্লাহ পুত্র সন্তান প্রদান করবেন ইব্রাহিম তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি বললেন তোমরা কি এই অবস্থায় আমাকে এই সুসংবাদ দিচ্ছ যখন কি আমি বার্ধক্য পৌঁছে গেছি তখন ফেরেস্তারা বললেন আমরা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সুসংবাদ দিচ্ছি আপনি নিরশ হবেন না তখন ইব্রাহিম আল্লাহলাম কি বলেছিলেন তিনি বললেন অমাইয়াকু মির রাহমাতি রব্বি ইন আলা নিশ্চয় যারা পথভ্রষ্ট তারা ছাড়া আল্লাহ রহমত থেকে কে নিরাশ হতে পারে আল্লাহ সুহাত আল্লাহ তিনি রাহমান তিনি রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুহামতাল্লাহ কুরআ সেই লোকেদের কথা উল্লেখ করেছেন যারা তার রহমত থেকে নিরাশ হয়ে যায় এবং আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এটি একটি গুনা এটি একটি অপরাধ এবং সেই নিরাশ হয়ে যাওয়া ব্যক্তিদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি মজুদ রেখেছেন আল্লাহ বলেছেন যারা আল্লাহর আয়াত এবং তার সাথে সাক্ষাৎকে অস্বীকার করে তারাই আমার রহমত থেকে নিরাশ হয় এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তালা অত্যন্ত কোমল দয়া এবং মমতা সহকারে উল্লেখ করেছেন কুরআনে সেই বান্দাদের প্রসঙ্গে যারা নিজেদের উপর অন্যায় এবং জুলুম করে ফেলেছে যারা নানা রকম গুনা এবং সীমা লঙ্ঘনের মাধ্যমে নিজেদের উপরে জুলুম করেছে তাদেরকে কত কোমল ভাবে কত উত্তম ভাবে আল্লাহ সম্বোধন করেছেন আল্লাহ সুহামতালকে সম্বোধন করেছেন ইয়া ইবা বলে হে আমার বান্দারা এভাবে আল্লাহ সুতলাহ তাদেরকে সম্বোধন করে বলেছেন তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো লাহমতুল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না হতাশ হই না আশা হারিয়ে ফেলো না ইন্না বা নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করতে পারেন ইন্না হু হু রাহিম তিনি ক্ষমাসীল পরম দয়ালুম চারটি সুসংবাদ প্রদান করেছেন তার বান্দাদেরকে প্রথমত তিনি অত্যন্ত কমল ভাবে তাদেরকে সম্বোধন করে বলেছেন ইয়া ইবা আদি হে আমার বান্দারা যখন আল্লাহ তার কোনো বান্দাকে আমার বান্দা ইয়া ইবাদি বলে সম্বোধন করেন এটি সেই বান্দার জন্য অত্যন্ত সুসংবাদ এবং সুখবর এটি আল্লাহ রহমত এবং মমতার একটি বহিঃপ্রকাশ এভাবে সেই বান্দাকে আল্লাহ একটি মর্যাদা প্রদান করছেন এবং তাকে বলছেন ইয়া ইবা আদি হে আমার বান্দারা দ্বিতীয় তালাসু মহামতালা বলেছেন তোমরা কখনো আল্লা রহমত থেকে নিরাশ হো না যারা নিজেদের উপরে জুলুম করেছ তৃতীয় তো আল্লাহ সুসংবাদ জানিয়েছেন তিনি বলেছেন ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করতে পারেন এবং চতুর্থ তো আল্লাহ এই আয়াতে তার গুণ এবং বৈশিষ্ট্যের বহিপ্রকাশ ঘটিয়েছেন তিনি বলেছেন ইন্নাহু হু আল গাফুর রহিম নিশ্চয়ই তিনি ক্ষমাসীল পরম দয়ালু আল্লা সুবাহ যদি কাউকে ক্ষমা করতে চান তাহলে সেটা ফিরিয়ে রাখার মতো কেউ নেই এবং আল্লাহ সুবাহ যদি কাউকে শাস্তি প্রদান করতে চান সেটাকে ফিরিয়ে রাখার মতো কেউ নেই আল্লাহ তিনি বলেছেন এবং জমিনে যা রয়েছে সবকিছু আল্লাহর জন্য তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন যাকে ইচ্ছা শাস্তি প্রদান করবেন আর আল্লাহ তিনি হচ্ছেন গফুর রহিম ক্ষমাসীল পরম করুন আল্লাহ অন্যত বলেছেন কাতা বর্বুকুম আল্লাহ রহমা তোমাদের রব নিজ দায়িত্বে নিজের উপরে এই বিষয়কে নিয়ম ঠিক করে নিয়েছেন নিজের উপরে লিখে নিয়েছেন তিনি তোমাদের উপরে করবেন। আলা নফসিহ রহমা রহমত করা কি আল্লাহ আল্লাহ নিজের দায়িত্ব বলে লিপিবদ্ধ করেছেন নিজে নিজের উপরে এই বিষয়কে তিনি নির্ধারণ করে নিয়েছেন এরপর আলসু মহাতা বলেছেন তোমাদের মধ্যে যদি কেউ অজ্ঞতা বসত কোন মন্দ আমল করে ফেলে এরপর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয় তবে সে আল্লাহকে অত্যন্ত ক্ষমাশীল এবং করুণাময় হিসেবে পাবে অন্যত্র আল্লাহ বলেছেন ওরা আল্লাহ রহমত সবকিছুতে পরিব্যাপ্ত সবকিছুকে আল্লাহ রহমত ধারণ করে আছে আল্লাহর রহমত সবকিছুকে ঘিরে রয়েছে সালাফদের মধ্যে একজন ব্যক্তি যখন নিজের বিভিন্ন গুনা এবং অপরাধের কথা স্মরণ করতেন এবং আল্লাহ সুবাহার কাছে ক্ষমা চাইতেন দোয়া করতেন তখন তিনি বলতেন হে আমার রব তোমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে সব কিছুকে ঘিরে রয়েছে কাজেই তোমার সমস্ত সৃষ্টির মধ্যে আমি অতি নগণ্য অতি ক্ষুদ্র একটি সৃষ্টি যেহেতু তোমার রহমত সব কিছুকে ঘিরে রয়েছে আর আমি অত্যন্ত ক্ষুদ্র একটি সৃষ্টি কাজে হে আমার রব তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে তিনি এই আয়াতকে স্মরণ করতেন এবং আল্লাহ তাদের কাছে ক্ষমা চাইতেন ওরহমাতি ওয়াসিয়ত কুল্লা শাহী আল্লাহর রহমত সব কিছুতে পরিব্যাপ্ত সুরাজুমারের এই আয়াত দেখেন আল্লাহ তার বান্দাদেরকে অত্যন্ত স্নেহময় সম্বোধন করে বলেছেন বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ থেকে নিরাশ হো না এই আয়াতকে স্মরণ করে আয়াজ গাজীয়াহিমাউল্লা কবিতা রচনা করেছিলেন এই আয়াতকে বলা হয়ে থাকে কুরআনের সবচেয়ে আশাপ্রদ আয়াত যে আয়াতের মাধ্যমে বান্দাদের মনে আল্লাহর প্রতি ব্যাপক আশার সঞ্চার হয় সবচেয়ে আশা প্রদানকারী আযাত হচ্ছে এটি এআ সম্পর্কে করেছিলেন এবং আভিজাত্য কে করতে পারে আমি যেন সুরাইয়া তারকা ভেদ করেও উপরে উঠে যাই তিনি কবিতার মাধ্যমে কবিতার ছন্দে বলছেন কারণ আমার রব আমাকে সম্বোধন করে বলেছেন ইয়া ইবা দি আর আহমাদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বানিয়েছেন আমার নবী দুখলি তাহা কাউlika ইয়া ইবাদিয়া ওয়া আন আরসালত আহমদা لنবিয়া আমার রব আমাকে সম্বোধন করেছে আমার রব আমাকে সম্বোধন করে বলেছেন ইয়া ইবাদি আর আহমদ কে তিনি বানিয়েছেন আমার নবী কাজেই আমার মতো সম্মান আর অভিজাত্য কার হতে পারে আমি যেন সুরাইয়া তারকা ভেদ করেও আর উপরে উঠে যেতে চাই অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফালা ইতুবুনা ইলাল্লাহি রাহিম তবে কি তারা আল্লাহর কাছে তাওবা করবে না এবং ক্ষমা প্রার্থনা করবে না কেন তারা আল্লাহর কাছে তাওবা করছে না এবং ক্ষমা প্রার্থনা করছে না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু অন্যত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না আল্লাহ সুবহান রহমতের উপরে আমাদেরকে ব্যাপক আশা রাখতে হবে এবং এই ক্ষেত্রে ভয় এবং আশা এই দুটি বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি শয়তান উভয় অবস্থার ভারসাম্য নষ্ট করে দেওয়ার মাধ্যমে একজন বান্দাকে বিভ্রান্ত করতে চায় যখন কোন ব্যক্তি গুনাহ করে ফেলে তখন শয়তান তাকে এভাবে বিভ্রান্ত করে যে তুমি তো অত্যন্ত তুমি এত গুনাহ করেছ তোমার রব কি তোমাকে ক্ষমা করবে তুমি এত নিকৃষ্ট তোমাকে কখনোই ক্ষমা করা হবে না কাজেই তুমি তওবা করো না তুমি গুনাহ করতে থাকো এভাবে শয়তান একজন বান্দাকে বিভ্রান্ত করে থাকে আবার কাউকে কাউকে শয়তান এভাবে বিভ্রান্ত করে যে তোমার রবের ক্ষমা এবং রহমত এত বিশাল কাদেই তুমি যা অপরাধ করো না কেন তওবা করার প্রয়োজন নেই তুমি তো একসময় ক্ষমা পেয়েই যাবে এই উভয় রকমের ভারসাম্যহীনতা এটি হচ্ছে একটি ধোকা কাদি উভয় অবস্থার মধ্যে ভারসাম্য ধরে রাখা অত্যন্ত জরুরি যদি গুনা হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না বরং তবা করে দ্রুত নিজেদের অবস্থাকে সংশোধন করে ফেলতে হবে আবার আরেকদিকে এই ধরনের অতিরিক্ত আশাও পোষণ করা যাবে না যে আমি যাই ইচ্ছা গুনা করি না কেন কোন সমস্যা নেই কোন ক্ষতি নেই উভয় অবস্থাই হচ্ছে পথভ্রষ্টতা গুনাহা করলে কোন ক্ষতি নেই এটি একটি ভ্রান্ত কথা ইমান আনার মাধ্যমে একজন ব্যক্তির পূর্বের অপরাধগুলো ক্ষমা হয়ে যায় কিন্তু ইমান আনার পর যদি কোনো ব্যক্তি আবারও গুনাহা করতে শুরু করে এবং গুনাকে বৃদ্ধি করতে থাকে তাহলে এটা অবশ্যই তার ক্ষতি করবে তার ইমানকে দুর্বল করতে থাকবে এবং যদি ক্রমাগত গুনাহে সে লিপ্ত থাকে অবস্থা এমনও আশঙ্কাজনক হতে পারে যে কোনো এক সময় হয়তো বা তার ইমান সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে এবং গুনাহের মাধ্যমে মানুষের জীবনে নানা রকমের বিপদ আপদ মুসিবত এগুলো আসতে থাকে এই বিষয়ে ভারসাম্য খুবই চমৎকারভাবে রাসুল উল্লা সাল্লাই তিনি হাদিসে উল্লেখ করেছেন তিনি এই প্রসঙ্গে বলেছেন যদি কোনো মুমিন ব্যক্তি জানত যে আল্লাহর কাছে যে শাস্তিগুলো রয়েছে সেগুলো কত মারাত্মক তাহলে কেউই যেন জান্নাতে আশা করতে পারত না আবার একই সাথে রাসুল উহসালসাল্লাম বলেছেন আর যদি কাফের ব্যক্তি জানত যে আল্লাহর রহমত কত বিশাল এবং কত ব্যাপক তাহলে সেও যেন জান্নাতের আশা করতে শুরু করত যে কাফের সে কখনোই জান্নাতে যাবে না কিন্তু রাসুল্লাহাম বলছেন যদি কাফের কখনো বুঝতো বা জানত যে আল্লাহ রহমত কত ব্যাপক এবং বিশাল তাহলে সেও যেন আশা হার জান্নাতের আশা পোষণ করতে শুরু করত কাজেই যাদেরকে আল্লাহ ইমানের দৌলত দিয়ে ধন্য করেছেন কিভাবে তারা বিভিন্ন গুনাহের কারণে আল্লাহ রহমত থেকে হতাশ হতে পারে আল্লাহ রহমত থেকে আশা হারিয়ে ফেলা এটি হচ্ছে একটি কবিরা গুনা ইব্রাহিম আলাহালাম তিনি বলেছেন অমাইয়াকু মির রাহমাতি রব্বি ইন তাদের সব শেষে আমরা দোয়া করছি তহভিক কামনা করছি যেন আমাদের মধ্যে তিনি ভয় এবং আশা এই উভয় বিষয়ের মধ্যে ভারসাম্য প্রদান করেন এবং এই ভারসাম্যের মাধ্যমে আমাদেরকে তিনি জান্নাতে দাখিল করেন রবীন্দন وَمَا غَيْرُ عَفْوِيكَ عَنِّيْ أُرِيدٍ إِلَهِ إِلَهِ بِمَنْ أَرْتَجِي وَمَا غَيْرُ عَفْوِيكَ عَنِّيْ أُرِيدٍ عبيدك قد أوصدوا بابه وَمَا لِي سِوَاكَ إِلَهَا وما لي سواك إله العبيد عبيدك قد أوصدوا بابهم وما لي سواك إله العبيد وما لي سواك إله العبيد فعلا ما لنا سواك يا رب العباد रेईनडस मीडिया और प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डॉट रईनड मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट